দশম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ উন্মাদ অবস্থা সরলতা ও সত্য কথা। পরদিন রবিবার তেসরা ফেব্রুয়ারি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ একুশে মাঘ বারোশো সাল মাঘ শুক্লা সপ্তমী মধ্যান্য সেবার পর ঠাকুর নিজাসনে বসিয়া আছেন কলিকাতা হইতে রাম সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ চিন্তিত হইয়া আসিয়াছেন मास्टरों का बसिए ठाकुर हाथे बाढ़ बाँधा भक्तर सहित कथा कहते श्रीरामकृष्ण भक्तर प्रति बल इमी अवस्था माँ रेखे जे ढाका ढाकी करवार जो नाई बालक अवस्था राखाल अवस्था बोझे पाचे क्यों देखते पाय ना गाए कपड़ दिए भांगा हाथ ढेके दे মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল তখন চেঁচিয়ে বললাম কোথাগো মধুসূদন দেখবে এসো আমার হাত ভেঙে গেছে সেজবাবু আর সেজোগিন্নী যে ঘরে সুতো সেই ঘরে আমিও সুতাম তারা ঠিক ছেলেটির মতো আমায় যত্ন করত। আমার তখন উন্মাদ অবস্থা সেজবাবু বলতো বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও আমি বলতাম পাই সেজোগিনী সেজুবাবুকে সন্দেহ করে বলেছিল যদি কোথাও যাও ভটচার্যী মশাই তোমার সঙ্গে যাবেন এক জায়গায় গেল আমায় নিচে বসালে তারপর আধ ঘণ্টা পরে এসে বললে চলো বাবা গাড়িতে উঠবে চলো সেযোগিন্নি জিজ্ঞাসা করলে আমি ঠিক ওই সব কথা বললুম আমি বললুম দেখোগা একটা বাড়িতে আমরা গেলুম উনি আমায় নিচে বসালে উপরে আপনি গেল আধ ঘণ্টা পরে এসে বললে চলো বাবা চলো সে যোগিনী যা হয় বুঝে নিলে মাড়েদের এক শরিক এখানকার গাছের ফল কোপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললু